السلام عليكم ورحمه الله وبركاته السلام عليكم ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن تبع بهداه ما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم آمن الرسول بما أنسل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله وقال تبارك وتعالى ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر প্রোগ্রামের সম্মানিত সভাপতি উপস্থিত আমার দিন দরদি ভাইরা আর কানুন ইমানের সবচাইতে কম আলোচিত হয় যে বিষয়টি সেটি হল ইমান বিল মালাইকা আল্লাহর প্রতি ইমান নাবিরাসুলগনের প্রতি ইমান आसमान कितबर प्रति ईमान आखिर आलोचना पय आलोचना सचराचर खूब कम आलोचना गुरुत्वपूर्ण हार कारण रोकनर मध्य नबीतल फिर ओम फ प्रिय भा এই কোরআন পথ দেখাবে তাদের পরিচিতি দিকে আল্লাহ বলেছেন আল্লাহ দেখা অদৃশ্য বিষয়ের প্রতি ইমান আনা এটা হলো ইমান বিল গায়ব আল্লাহর প্রতি ইমান আনায় করা কারণ দেখি না অন্তর্ভুক্ত অতএব ইমান বিল মালা বা ফেরস্তাগরের প্রতি ইমান আমাদের যত মজবুত হবে মোত্তাকি হিসাবে আমরা তত উঁচু মাপের হতে পারবো আর কোরআন আমাদেরকে তত বেশি পথ দেখাবে। फिर ईमान फिर सम्पर्ष ना इमान से फिर सम्पर्क मलायर विषय न्यूनतम एवं कमन किस विषय एल थोर आल्ला फिर ईमान आना प्रसंगे আলোচনা করেছেন সুরায় বাকার দুশত পি নম্বর এবং মোমেনাও আল্লাহর পক্ষ থেকে আনিত নাজিল হওয়া ওয়াহির উপর ইমান এনেছেন বি নিজে এবং তার আল্লাহর প্রতি ইমান করেন তাহলে আল্লাহ এই আয়াতে রাসুল এবং ইমানদারদের সম্পর্কে বলতে গিয়ে বলেছেন তারা ফিরেস্তাদের প্রতি কিমান ईमानदार फिर जरूरी राखे ना अविश्वास पोषण करम्बर आया का तरह ईमान नीश्वसी এবং আসমানি খিদাব এবং রাসুলকে আখেরাত যারা অবিশ্বাস করে তারা গোমরা হয়ে গেছে তারা পথ হারিয়ে ফেলেছে অনেক দূরবর্তী পথ তাদের आयात प्रमाण करागणित्व आ रूपकर्थे विशेष शक्ति पावर के बोझाना होस्तित्वशील सत्ता মালাইকা বলতে অস্তিত্বশীল সত্তাকে বোঝানো হয় এই কথার প্রতি ইমান আনা এটা হল ইমান বিল মালাইকার প্রথম পয়েন্ট অনেকেই ব্যাখ্যা করেন বা মনে করেন যে অস্তিত্ব আছে তবে মানুষ এবং জিন এর মতো পৃথক কোন অস্তিত্বশীল সম্প্রদায় মালাইকা বলতে নাই মূলত এটার উপকর্থে বিভিন্ন শক্তি বিভিন্ন গুণের নামান্তর মাত্র এরকম কেউ কেউ ব্যাখ্যা করেন অথচ কোরআন এবং হাদিস এ বিষয়ে পরিষ্কারভাবে সুস্পষ্টভাবে জানিয়ে দেয় যে ফেরিস্তা এটা আল্লাহ সুমাতার সৃষ্টি অস্তিত্বশীল সৃষ্টি মানুষ যেরকম আল্লাহ অস্তিত্বশীল সৃষ্টি জিন যেরকম আল্লাহ সুমাতালার অস্তিত্বশীল সৃষ্টি ঠিক তেমনি ভাবে আল্লাহ সুমাতালার আরেকটা সৃষ্টি যার অস্তিত্ব রয়েছে পৃথক এবং স্বতন্ত্র অস্তিত্ব রয়েছে তার নাম হল মালাইকা বা ফেরিস্তা এ বিষয়ে বহু আয়াত এত বেশি আয়াতিল করেছেন যে গুনে এবং বলে শেষ করাজলিস অনেক আয়াত ভুর ইভুরি আয়াত কোরআনে করিমে মালাইকাদেরকে নিয়ে ফেরিস্তাদেরকে নিয়ে অথচ এ বিষয়ে আলোচনা আমরা খুব কমই শুনে থাকি বা করে থাকি বাকারাতে প্রসিদ্ধ একটি আয়াত আমাদের সকলেরই কম বেড়া আছে আল্লাহ আদম আগ মুহূর্তে ফিরেস্তাদের সঙ্গে পরামর্শ করেছিলেন তাদের মত নিয়েছিলেন অভিমত নিয়েছিলেন তখন আল্লাহ ফিরেজ তাদেরকে বলেছেন যে আমি দুনিয়াতে খলিফা নির্ধারণ করতে চাই সৃষ্টি করতে চাই তোমরা কি বলো যে আমি ফেরেস্তাদের বলেছি বা তোমার র ফেরিস্তাদেরকে বলেছেন যে আমি জমিনে পৃথিবীতে খালিফা নিযুক্ত করতে যাচ্ছি একের পর এক মানুষ পৃথিবীতে আসতে থাকবে এই ধারা আমি চালু করতে চাচ্ছি ফেরিস্তা নামক করছে যে ফেরেস্তার অস্তিত্ব আছে এটা আল্লাহ স্বতন্ত্র সৃষ্টি আল্লাহ আরো বলেছেন যখন আমি ফেরেস্তাদেরকে বললাম আদমকে সিজা করো আদমকে সেজদা করার নির্দেশ করেছেন আল্লাহ ফেরেস্তাকে যদি সৃষ্টি করবে ফেরেস্তা বলতে যদি বিশেষ গুণ বিশেষ শক্তি বিশেষ রূপকর্থে বুঝানো হয় তাহলে সেই বিষয় তো আদেম আলসলামকে সেজদা করার প্রশ্ন আসতো না তাহলে বুঝা গেল ফেরেস্তা এটা আল্লাহ স্মাতাল একটি স্বতন্ত্র অস্তিত্ব সম্পন্ন সৃষ্টি আল্লাহ সুমাতাল করি বহু আয়াতে এ বিষয়ে বলেছেন বলতে গেলে এক দু ঘন্টা যাবো না এইটুকু আশা করি স্বতন্ত্র অস্তিত্ব সম্পন্ন সৃষ্টি আছে মানুষ যেরকম আছে জিন্দা যেরকম আছে দ্বিতীয় ফেরিস্তাদের প্রতি ইমান আনা প্রসঙ্গে যে কথা বলতে হবে তা হল ফের গাবলীর প্রতি ইমান করা ফের অনেকগুলো গুণ আছে বৈশিষ্ট্য আছে সেগুলো করোনা প্রমাণ করে সেগুলোর বিশ্বাস হল হলো তাদের সৃষ্টি প্রসঙ্গে তাদের সৃষ্টির মূল উপাদান কি নূর আলো নুর থেকে আল্লাহ ফেরেস তাদের সৃষ্টি করেছেন নূর ফেরেস্তাদেরকে সৃষ্টি করা হয়েছে নূর থেকে আলো থেকে ওনার আর কে সৃষ্টি করা হয়েছে আগুনের স্কুলিঙ্গ থেকে আর থেকে। একটি বৈশিষ্ট্য নম্বর দুই ফেরেস্তাদের অস্তিত্ব আছে যেটা একটু আগে আমরা বলছিলাম স্বতন্ত্র অস্তিত্ব তাদের আছে স্বতন্ত্র অবয়ব এবং আকৃতি তাদের আছে বলেছেন ফাতির পরে ওয়াহির প্রথম আসার পরে কিছুদিন যে বন্ধ হয়ে গেছে এরপরে দ্বিতীয়বার যে ওহি নিয়ে আসলেন জিবরিল আলীতাল ওই সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে আলোচনা করতে গিয়ে নবী আলি সালাতাম বলেছেন ফাবাইনা আমি হাঁটছিলাম দেখলাম যে হেরা গুহায় প্রথমবার যে ফেরেস্ত এসেছিলেন তিনি আবারও এসেছেন এবং জমিনের মধ্যবর্তী এই পুরা শূন্য তাকে নিয়ে একটা চেয়ারে তিনি বসে আছেন বিশাল আকার এটা দেখে নেব আল্লাহ ভয় পেয়ে গেলেন এবং বাড়িতে এসে তার স্ত্রী হাদিজ আহেদুল্লাহ আমাকে কম্বল মুড়ি দাও ভয়ে জ্বর এসে গেছে এ হাদি নেবে আলহ সাদালাম তার মূল আকৃতিতে দেখেছেন এবং এছাড়াও একাধিকবার নেসালাম ফেরা জিবরিল আলাই সাল্লামকে তার মূল আকৃতিতে দেখেছেন এবং তার মূল আকৃতি প্রসঙ্গে নব আলাদাম এও বলেছেন আল্লাহ সামাতাল তাকে ছয় শত ডানা দিয়েছেন আল্লাহরের বিশাল সৃষ্টি ফেরেস্তাদের অস্তিত্ব আছে স্বতন্ত্র অস্তিত্ব আছে তাদের এটি হলো ফেরেস্তাদের প্রতি ইমানের গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট একটু আগে আমরা আলোচনা করছিলাম যেটি বলবের এবং সংখ্যায় তাদের বৈচিত্র্য রয়েছে ভিন্নতা আছে সবাইকে এক সংখ্যায় ডানা আল্লাহ সুমাতা দান করেন আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহ প্রসংসা আল্লাহ फिर केूत हिसुक्त कर निर्धारण करतीन जो फिर हल्लान मतना कारो दुईट তা করতে পারেন সবকিছুতে আল্লাহ সক্ষম এ আয়াত সুর এক নম্বর আয়াত আয়াত করছে ফেরেস দানা আছে এবং ডানার সংখ্যা এক এক এক রকম জিবরিল প্রসঙ্গে আকরম সাল পরিষ্কার পরিষ্কারভাবে বলেছেন যে জিব্রিল তাকে আল্লাহ ডানা দিয়ে সৃষ্টি করেছেন কত ডানা এই ছয় শানার কুল্লান মহাশূন্য কে ঢেকে ফেলে এক একটি ডানা এরকম ছয় শত ডানা দিয়ে আল্লাহ জিব্রিল কে সৃষ্টি করেছেন ভেতর একটি হল কিছুটা জিনদের সাথে মিলে তারা বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে মূল যে আকৃতিতে আল্লাহ সুমাতার সৃষ্টি করেছেন সে আকৃতিটা পরিবর্তন করার ব্যবস্থা বা সিস্টেম আল্লাহাল তাদের ভেতরে রেখেছেন আর সেটি আমরা কোরআন এর বেশ কয়েকটি জায়গা এবং শুনেছেন ইব্রাহিমের বাসার মেহমানের কথা আল্লাহ বলছেন ইব্রাহিমের বাসায় আলহিসাম তার বাসায় যে মেহমান ছিল সেই কথাকেই আপনি শুনেছেন বা আপনি কি সেটা জানেন যারা সম্মানিত মেহমান তারা ইব্রাহিম তিনি বললেন হ্যাঁ সালাম অর্থাৎ আপনাদের প্রতিও সালাম বর্ষিত হোক তবে আপনারা যারা আসলেন তারা অপরিচিত জন আপনাদেরকে তো চেনা যাচ্ছে না ভিন্ন ভিন্ন মনে হচ্ছে ব্যতিক্রম মনে হচ্ছে আল্লা আপনারা কি খাচ্ছেন না আপনারা কি খান না ব্যাপার কি তখন ইব্রাহিম আলাহ সৈতাম ভয় পেয়ে গেলেন যে এরা খায় না চুপচাপ ব্যাপার কি এখানে ইব্রাহিম আলাহ সালাতামের কাছে ফেরেস্তারা মেহমান হয়ে আসলেন মানুষের আকৃতিতে সেজন্য খাবার পেশ করেছেন কিন্তু তারা ছিলেন আল্লাহ ফেরিস্তা তাহলে মানুষের আকৃতি ধারণ করে এসেছেন অথচ তারা মানুষ নন তাহলে আকৃতি পরিবর্তন আলোচিত হয়েছে কান একই ভাবে লুতামের বাসা এসেছিলেন তিনি দেখে ঘটনা ছিল সেই সমকামী আল্লাহর অভিশাপ প্রাপ্ত লোকেরা আল্লাহর পক্ষ থেকে আজাব নিয়ে আসা ফিরেস্তাদের চেহারার সৌন্দর্য লাবণ্য দেখে তাদের দিকেও হাত বাড়াতে চেয়েছিল তারা বললেন আপনি আমাদের নিয়ে চিন্তা করবেন না আপনি ভয় পাবেন না তারা তো আল্লাহর ফেরেসটা তারা তাকে এবং তার পরিবারকে স্ত্রী ছাড়া যারা করলেন বাকিদের প্রতি আজাব আল্লাহর আজাব যেটা বাস্তবায়ন করার কথা সেটা বাস্তবায়নের কাজ তারা আঞ্জাম দিলেন তাহলে এই আয়াত থেকে বুঝা গেল লুত কাছেও ফেরা এসেছেন তাদের মূল আকৃতি পরিবর্তন করে মানুষের রূপে আমাদের কাছে। একাধিকবার ফেরেস্তা জিবরিল আলী ইসলাতাম এসেছেন সাহাবি দাহিয়াল কালবির সুরতে তিনি ছিলেন সাহাবিদের ভেতরে সবচেয়ে সুন্দর চেহারার অধিকারী যে ফেরা বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে নাম্বার পাঁচ ফেরেজ তাদের আরেকটি বৈশিষ্ট্য হল আল্লাহ সামলা তাদেরকে অলৌকিক কিছু শক্তি এবং ক্ষমতা দিয়েছেন অনেক বড় বড় কঠিন কাজ তারা করতে পারেন অবশ্যই সেটা আল্লাহ সাপেক্ষে আল্লাহ তাদেরকে অনেক দূর করার ক্ষমতা দিয়েছেন যেমন পঞ্চাশ হাজার বছরের পথ একদিনে ফেরা এবং অনেক অতিক্রমের অনেক ভারী করার ক্ষমতা নির্যাতিত হওয়ার পরে ফেরেস্তা এসে বলেছিলেন আপনি অনুমতি দিন তাহলে আখসবাইনকে তায়েফের পার্শ্ববর্তী দুই বিশাল পাহাড়কে চাপিয়ে দিয়ে এদেরকে শেষ করে দিই শক্তি না থাকলে কিভাবে বলেছে নিশ্চয়ই সে শক্তি তাদের আছে আর যারা গেছেন দেখে থাকবেন পার্শ্ববর্তী যে গুলো বিশেষ করে যে বড় গুলো পাহাড় এত বড় পাহাড় এটা আল্লাহ যখন অনুমতি দেন সামর্থ্য দেন তখন তারা কার্যকর করতে পারেন বা আল্লাহমাত অনুমতি সাপেক্ষেই তাদের এই পাওয়ার রয়েছে নাম্বার ছয় ফেরেসাদের ছয় নম্বর বৈশিষ্ট্য হলো सुलाार आनुगत्य कर कल्लादेशम करा अथवा करते मानुष जे राम आल्ला सुला निर्देश बहरे चलार मत शक्ति आल्ला प्रवृत्ति दिए मानुष के आल्ला नाफरमानी आल्लाषिद्ध वस्तुर पथे तरफ मन टने फिर आल्ला सुला दें नाई তারা সৃষ্টিগত এমনভাবে সৃষ্টি হয়েছেন যে তাদের ভেতরে মন্দ কাজের কোন চাহিদা তাদের প্রবৃতি বলতে কোনো কিছু নাই। আল্লাহ করিমেন ফির তাদেরকে আল্লাহ যা নির্দেশ করেন তারা তার ব্যতিক্রম করে না ওয়ফ মা উমারুন তাদেরকে যা নির্দেশ করা হয় তারা সেটাই করেন তাহলে এটা একটা বৈশিষ্ট্য অন্য কোন সৃষ্টির ভেতরে সৃষ্টিগত ভাবেই সেরকম তারা নাম্বার সাত আল্লাহর ভয় তাদের ভেতরে আছে আল্লাহর ভয় তাদের অন্তরে তারা লালন করেন আল্লাহ সহকারী প্রসঙ্গে বলেছেন রাধের তেরম্বর আয়াতে আর ফেরাও আল্লাহর ভয়ে আল্লাহর পবিত্রতা বর্ণনা করেন তাহলে এখান থেকে বোঝা গেল ফেরেস্তাদের ভিতরে আল্লাহর ভয় আছে তারা আল্লাহ সুমাতার সমস্ত নামত জান্নাত जिज्ञासा कर देखिना तुम हास क्या এহাদিস প্রমাণ করে যে ফেরেস্তারা হাসেও তখন মিকেল জবাবে বলেছেন যে ভাই যেদিন থেকে আল্লাহ জাহান নাম সৃষ্টি করেছেন সেদিন থেকে আমি হাসা বন্ধ করে দিয়েছি আর হাসি না আমার হাসি উদাহ হয়ে গেছে কারণ আমার চোখে দেখছি আল্লাহ সুমাতাল জাহান্নাম সৃষ্টি করেছেন প্রিয় ভাইরা আমার তাহলে এখান থেকে বোঝা গেল ফেরেস্তাদের ভেতরে আল্লাহর ভয় আছে আট নম্বর বৈশিষ্ট্য হল ফেরেস্তাদের মধ্যে সবাই সমান বৈশিষ্ট্যের সমান মর্যাদার অধিকারী না তাদের মধ্যে অনেকে উপরে অনেকে নিচে আছেন মর্যাদার দিক থেকে কারোর বা কারোর কম আছে সবচেয়ে মর্যাদা সম্পন্ন ফেরেস্তাকে জিব্রিল আলী হিসালাম জিব্রিল সালাম হলেন ফেরিস্তাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ এবং মর্যাদা সম্পন্ন আল্লাহ সুমাতা কারিমে জিব্রিল প্রসঙ্গে সুরেত্তা কবীরের আরসের মালিকের কাছে তার বিশেষ অবস্থান আছে তিনি শক্তিশালী মোতায় আম दिकतम्य आन फ्तर प्रसंगे फिर प्रत्येक अवस्थान आज सबाजदार ना ফেরস্তাদের মধ্যে যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন সেই ফেরেস্তারা সাধারণ ফিকুম তোমাদের মধ্যে যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন তিনশো জন তাদের প্রসঙ্গে তোমরা কি ধারণা রাখো সাহবা এখরাম বললেন কে আমরা যা মনে চায় আল্লাহ মাফ করে দিয়ে রাখছেন অগ্রিম কাদের প্রসঙ্গে বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবিদের বিষয় এই কথা শুনে সাহাবিরা একজন সাহাবিও তাদের ব্যক্তিগত ইবাদত আমলে একচুন পরিমাণও কমতি করেননি বরং আরো বাড়িয়ে দিয়েছে আমরা হলে বলতাম যাক ফজরের কষ্টটা আর না করলেও যেত আল্লাহ উগ্রিম মাফ করে দিয়েছে আসলে যারা আল্লাহ প্রিয় বান্ধা যারা আল্লাহকে পেতে চান যারা জান্নাত পেতে চান তাদের কাছে ইবাদতেই সাপ তারা এবাদত ছাড়া বাঁচেন না আল্লাহ নবী আলামকে যেখানে আল্লাহ বলে দিয়েছেন আপনার আগের পরের সব গুণা মাফ এরপরেও তিনি সারা দাঁড়িয়ে নামাজ পড়ছেন পাচ্ছে কেন হয়তো কষ্ট করেন তিনি কি বলেছেন আফালান আমাকে এত সম্মান দিলেন মাফ করে দিয়েছেন সেজন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করব না তো এ হল বদর যুদ্ধ গ্রহণ করি মানুষদের মর্যাদা নবাম তখন বলেছেন অন্য সাধারণ মর্যাদার ফেরেস্তাদের মধ্যে থেকে যে সকল বদর বদরযুদ্ধে নিয়োজিত ছিলেন সাহাবা ইকরাম সঙ্গে যুদ্ধ অংশ অংশগ্রহণ করেছেন সহযোগিতা করেছিলেন তাদের মর্যাদাও সাধারণ ফেরেস্তাদের চাইতে বেশি আমি আদমের সন্তানদেরকে মর্যাদা দিয়েছি এর মানে এই নয় যে আদমের সন্তান যদি বেঈমানো হয় কাফের হয় তবুও সেই ফেরেজ তাদের চেতে ব্যাপারটা কি তাই মানুষদের মধ্যে যারা আল্লাহরুলগ তাদের মর্যাদা ফেরেস্তাদের মধ্যে যারা বিশিষ্ট তাদের চাইতে বেশি আর সাধারণ সাধারণ চাইতে। সাধারণকারী বান্দাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি। আর যারা বেঈমান নাফরমান আল্লাহর তাদের মর্যাদা তো ফেরেস্তা তো দূরের কথা চতুষ পর্যন্ত চাইতেও অধম আল্লাহ আমাদেরকে হেফাজত করুন ফেরেস্তাদের আটটি বৈশিষ্ট্যের কথা গেল নয় নম্বর বৈশিষ্ট্য হল ফেরস্তারা সে সকল বস্তুতে কষ্ট পায় যে সকল বস্তুতে মানুষও কষ্ট পায় বিশেষ করে দুর্গন্ধ ময়লা আবর্জনার গন্ধ এবং অন্য যে যেকোনো দুর্গন্ধ কষ্টদায়ক এটা দ্বারা মানুষ যেরকম কষ্ট পায় ফেরিস্তারাও কষ্ট পায় এই একটা জায়গায় ফেরিস্তাদের সাথে মানুষের মিল আছে গণ আদম যেসব বিষয়ে দ্বারা কষ্ট পায় ফেরিস্তারাও সেগুলো দ্বারায় কষ্ট পায় আর সেজন্য মসজিদে পেঁয়াজ খেয়ে আসতে নিষেধ করা হয়েছে বিড়ি সিগারেট খেয়ে আসাটা আরো খারাপ কারণ দুর্গন্ধ হয় তাহলে যারা বিড়ি সিগারেট খাবেন তারা নামাজের সময় বা সালাতের সময় মসজিদে আসবেন না মুখ পরিষ্কার করে দুর্গন্ধ দূর করে আসার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করুন প্রিয় ভাই এ পর্যন্ত আমরা শুনলাম ফেরেস্তাদের বিভিন্ন বৈশিষ্ট্যের কথা যেগুলো আলোচনা হয়েছে কোরআনে অথবা এগুলোর ইমান ইমানের রোকনের অংশ আল্লাহ আমাদেরকে সঠিকভাবে ফিরে প্রতি ইমান আনায়ন করার তোফিক দান করুন প্রিয় ভাইয়ারা এবার আসি ফিরেস্তাদের নাম প্রসঙ্গে फिर विभिन्न नामे विभिन्न अविधाय भूषित कर महुवचन फिर गण बचन हल मालक मालाकर बहुवचन हल मालाइकाह তাদেরকেই কোরানেমে বিভিন্ন জায়গায় বিভিন্ন অবিদা দিয়ে আল্লাহ ভূষিত করেছেন সেদিকে যাব না ফেরেস্তাদের মধ্যে বিশেষ কিছু ফেরেস্তাদের নামের কথা আমরা করোনিজ থেকে জানতে পারি যেগুলো আমরা করণ এবং হাদিস থেকে জেনেছি সেগুলোর প্রতি বিশ্বাস করব আর বাকি যে সমস্ত ফেরিস্তাদের নামের কথা করণ অথবা বিশুদ্ধ হাদিস দ্বারা জানা যায় না সেগুলোর প্রতি আমরা সাধারণভাবে বিশ্বাস করব বিশেষ কোন নাম নিজেরা সৃষ্টি করে তৈরি করে তাদেরকে দেব না যদি দেই তাহলে সেটা হবে ইসলামের ভেতরে নিজের মন গড়া কোন কিছু কি করা প্রবেশ করানো আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন যে সকল ফ্রেস তাদের নাম থেকে জানা গেছে তাদের ভেতরে এক নম্বরে চলে আসে কার নাম জিবরিলের নাম জিবরিল আলাহ ইসরাতামের নাম আল্লাহ অনেককারী আলোচনা করেছেন একাধিক জায়গায় কোনো কোনো জায়গায় তাকে আল্লাহ রুহুল কুজ বলেছেন আর জিব্রিল এই শব্দটাই কোরআনে আল্লাহ সুমাতা পরিষ্কার পরিষ্কারভাবে উল্লেখ করেছেন তাহলে একজন ফেরস্তার নাম কোরআনে আমরা পেলাম দ্বিতীয় যে ফেরেস্তা যার নাম আল্লাহ সুমাত কোরআনে উল্লেখ করেছেন তিনি হলেন মিকাইল আল্লাহ বলেছেন যারা আল্লাহর এবং আল্লাহর ফিরিশ তাদের শত্রু জিব্রিল এর শত্রু মিকাল মিকালের শত্রু মিকাইলের শত্রু তারা আল্লাহর ও শত্রু আল্লাহ বলেছেন কাফেরদের। ইসরাভিল যার নাম নবী আলহাম হাজি মধ্যে উল্লেখ করেছেন জিব্রিল তার মূল ডিউটি হল ওয়াহিনিয়াতে নবী রাসুলের কাছে আর মিকাইলের ডিউটি হলো बिस्टिषण दायित्व नियोजित कह बिस्टिषण कर अनुमति सपे केंजाम दिए थकें तृत स्टेफिल जार कथा क्राने आसे नहीं क्योंकि हरिसे आशुद्ध भाव ओ फा जिन केमत समय सिंक दीबिविर बाल्ला सृष्टिजगत संसार के ध्वस कर फेस्तार नाम खूब जोरे सक मुखस्त और सबसे बीस मुखस्ल फेरस्ता नामिस क्या आसेंत मालाकुल मत मालाकुल मौत बलाने माला के আছে। মালাকুল মত আল্লা কম তো মালাকুল মত মৃত্যুর দূত মৃত্যুর দায়িত্বে নিয়োজিত ফেরেস্তা যার প্রসঙ্গে আল্লাহ তাহলে আলোচনা করেছেন হাদিস আলোচনা হয়েছে তাহলে আজরাইল বলতে যে আমরা চিনি মূলত এই নামে কোনো ফেরেস্তার কথা কোরআনায় অথবা হাদিসে আসেনি এই আজরাইল বলতে যাকে আমরা বুঝাই তিনি মূলত হাদিসের বাসায় মালাকুল মত তিনি মৃত্যুর দূত বা মৃত্যুর দায়িত্বে নিয়োজিত প্রথম তিন ফেরেস্তার কথা নবাম তার এরপরে পুরো দোয়াতে তিনি আল্লাহ কাছে চাইলেন হেদায়ত প্রসঙ্গে তাহলে এখান থেকে বুঝা গেল যে এই তিনজন ফেরিস্তার নাম কোরআন এবং হাদিসে আছে এর বাইরে আরো আছে মালেক নামে একজন জাহান নামের দারের কথা দারওয়ানের কথা এরপরে আরো যে ফেরেস্তার নাম কোরআনে উল্লেখ হয়েছে পাঁচ নম্বরে তারা হলেন মুনকার নাকির মুনকার এবং নাকির এই দুইজন ফেরেস্তা একজনের নাম মনকার একজন নাকির এরা হলেন মানুষকে আলম এর মৃত্যু পরবর্তী জীবনে যে যে অবস্থায় থাকুক সেটা কবরে হোক বা অন্য কোন অবস্থায় থাকুক না কেন সেখানে তাদেরকে সাক্ষাৎকার প্রশ্নোত্তরের মুখমুখি করবেন তারা হলেন মনকার এবং নাকির ৬ নম্বর যে ফেরস্তার কথা আল্লাহ সাত আলোচনা করেছেন কোরআনে তাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন হারুত এবং মারুত যারা এসেছেন মানুষকে কি করার জন্য परीक्षा करीक्षा कर विश्वास करब तरफ से नाम डाकबोर नाम ना दीजा तक तक देवना बिल मलाय संश्ष्ट विषय जाना दारोान फेरिस्ता रेदोआन बला बहुबर्णन সে অনাগুলোকে গবেষণা করে দেখা গেছে তার একটা উত্তীর্ণ ফেরেস্তাদের অনেক শ্রেণী আছে বিভিন্ন প্রকার আছে এর ভিতরে কিছু ফেরিস্তা আছেন যারা হামালাতুল আর আল্লাহর আরস বহনকারী ফেরিস্তা এবং কিছু ফেরেস্তা আছেন যারা আল্লাহ স্মাতার পক্ষ থেকে নিয়ে আসেন এবং তার সহযোগী পাহাড়ের দায়িত্ব আছেন যারা জান্নাতের প্রহর ফের আছেন যারা জাহান নামের প্রহরী হিসাবে নিয়োজিত কিছু ফেরেস্তা আছেন যারা বান্দার আমল নামাকে সংরক্ষণ করেন সেই দায়িত্বে নিয়োজিত কিছু ফেরিস্তা আছেন যারা বান্দার রুহ কব্জো করার দায়িত্বে নিয়োজিত কিছু ফেরিস্তা আছেন যারা কাফেরদের অমুসলিমদের রুহ কবজ করার জন্য নিয়োজিত আছেন যারা আল্লাহর আল্লাহর আল্লাহর কাছে ইস্তেকফার করতে থাকেন ক্ষমা করতে থাকেন এটাই তাদের কাজ আর ডিউটি কিছু ফেরিস্তারা আছেন যারা আল্লাহর বান্দাদেরকে ইমানদারদেরকে মোহাবত করেন ভালোবাসেন এবং তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করেন কিছু ফেরিস্তা আছে, যারা দিনের এবং এলএমের মজলিসগুলোকে ঘিরে থাকেন এবং সেখানে উপস্থিত হয়ে আল্লাহ কার কাছে পর্যন্ত পৌঁছে যান কিছু ফেরেজ আছেন যারা তাদেরকে কিছু ফেরেস্তা আছেন যারা প্রত্যেক মানুষের সঙ্গে তাদের ব্যক্তিগত প্রহরী হিসাবে দায়িত্ব পালন করেন কিছু ফেরিস আছেন যারা বান্দাকে ভালো কাজের পথে সময় আহ্বান করতে থাকেন কিছু ফেরিস আছেন যারা সব সময় জানা যায় ইমানদারদের জানা যায় উপাদের মানে আল্লাহর এরকম বহু অগণিত কিছুের ফেরিস্তা আল্লাহ তালার রয়েছে অনেক ফেরেস্তারা আছেন তাদের কোনো কাজ নাই শুধু একটাই কাজ তাদের সৃষ্টি থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত তারা দাড়ি আল্লাহ পবিত্র বর্ণনা করছেন অনেক ফেরেস্তারা আছেন তারা তাদের সৃষ্টি থেকে একেবারে কে আমত কায়ম হওয়া পর্যন্ত রুকের থেকে আল্লাহরণ করছেন কেউ শ্রদ্ধা থেকে ববিতা বর্ণনা করছেন একজন একে হালতে অবস্থায় রয়েছেন যাদের কথা বললাম এদের প্রত্যেকের বিষয়ে নবী আলামের হাদিসে অথবা কোরআনে আলোচনা আছে আল্লাহ আমাদের সকলকে তাদের সবার প্রতি যেভাবে ইমান আনান করা দরকার বিশুদ্ধরূপে ইমান ইমান আনান করার দান করুন প্রিয় ভাইয়েরা ফেরেস্তাদের মধ্য থেকে প্রত্যেক মানুষের সঙ্গে কয়েকজন ফেরিস্তা করে নিয়োজিত একজন মানুষের সঙ্গে ব্যক্তিগতভাবে প্রত্যেক মানুষের সঙ্গে ফেরস্তা আছে না নাই প্রত্যেক মানুষের সঙ্গে ফেরেস্তারা রয়েছেন একজন মানুষের সঙ্গে কয়জন করে ফেরিস্তা আছে এ বিষয়ে মুহাদ্দ কেরামের ওলামা উম্মার অনেকগুলো মতামত পাওয়া যায় সবচেয়ে বিশুদ্ধ এবং সবচেয়ে কোরআন এবং সুননার কাছাকাছি মত হলো প্রত্যেক মানুষের সঙ্গে দিনে চারজন আর রাতে চারজন মোট আটজন ফেরিস্তা থাকেন दिन डिटी करें चारजने रात डि चारजन दूज फेरस्तार दायित्व थके सामने पीछे बानदा के तरह छोटख विपदाफदन्न विपदाफदा नई से हेफत करें विपद आसचर तक दिले विपदत करें विपद आस दिले लेखा तक सुर जा সে বিপদ পেয়ে বসে এই দুই ধরনের ফেরেস্তা এই দুইজন ফেরেস্তা হলেন এই কাজে নিয়োজিত আর এর বিপরীতে দুইজন ফেরেস্তা আছেন যারা বান্দার আমল নামা লেখেন একজন নেকামল লেখেন আর একজন বদামল লেখেন তাহলে দুই দিয়ে কত হল চার এই চারজন ফেরেস্তা বান্দার সঙ্গে প্রতিদিন থাকেন দিনের বেলা চারজন আবার রাতের বেলা পরিবর্তন হয়ে চারজন সম্মানিত লেখক বৃন্দ ফেরিস তোমাদের সঙ্গে আছেন তোমরা যাই করো না কেন তারা জানেন বান্দা যখন কোন গুনাহের কাজ করে অপেক্ষা করেন ফেরিস্তা লেখেন না তো যদি তবা করে আর লেখেন না তবা করে না তখন লিখে ফেলে ছয় ঘন্টার কথা এই সময় পর্যন্ত অপেক্ষা করেন ফেরিস্তারা যদি বান্দা গুনা করার পরে তবা না করে তো লিখে ফেলেন আর তবা করলে আর লেখেন না আর নেকামল করলে সঙ্গে সঙ্গেই লিখে ফেলেন তাহলে নেকামল বদামল লেখার জন্য দুইজন আর সামনে পিছনে রক্ষা করার জন্য দুইজন চারজন ফেরিস্তা আসেন জানেন আর কাউকে জানা হয় আর এটা মানুষের জন্য উপদেশ মাত্র আল্লাহর ফেরিস্তাদের সংখ্যা কত কেউ জানে না নেবেশী বলেছেন আসমানে এমন চার প্রতি চার আঙ্গুলের মধ্যে একজন এই বিশাল মহাশূন্যের ভেতরের মধ্যে আরো তো অন্যান্য আল্লাহ রয়েছেন আর ফেরস্তাদের সংখ্যা নিয়ে যারা আহলে কিতাব যারা তারা ফেতনায় পড়ে যায় আর যারা ইমানদার তারা ইমান তাদের আরো বাড়ে ফেরেস্তাদের সংখ্যা নিয়ে তারা ঘাটাঘাটি করতে যায় না যেহেতু আল্লাহ বলে আল্লাহ ছাড়া আর কেউ তাদের সংখ্যা জানে না বা তাদের সম্পর্কে জানে না তাহলে এখান থেকে বোঝা গেল তাদের সংখ্যা আল্লাহ ছাড়া তাল্লা ছাড়া আর কেউ জানেন না ফেরেসদারা আমাদের জন্য দুই ভাগে বিভক্ত হয় मानुष्ठ मध्य कि नेक दोआा करें कि मानस फेस्तारा बददवा करें लान कर फेर दो बदा उभयटा कबुलनाथ एक जो ईमानदार जिन्हें फेरस्तर ईमान राखें फेस्तर नेक दो पवार चेष्टा कर फिर तर बददा थार এটা হল আপনি বা আমি যে ফেরেস্তাদের প্রতি ইমান এনেছি বিশ্বাস আছে তার একটা প্রমাণ বহিঃপ্রকাশ তো সেজন্য আমাদের জানতে হবে কোন সব মানুষদের জন্য নেক নেকদোয়া করে আর কোন সব মানুষদের জন্য ফেরেস্তারা বদদোয়া করে যে সকল মানুষের জন্য ফেরেস্তারা বদোয়া করেন বা ফেরস্তারা তাদের কাছে আল্লাহর রহমত নিয়ে আসেন না আগমন করেন না এই লোকগুলো প্রসঙ্গে हादी नबी आल्लम विभिन्न जगह प्रथम कभी राखे जीव जंतर जीव जंतर भास्कर्य मूर्ति इत्यादि राखे बासा मुद, बाड़ीते पेशा सामने रखे गन्द ब राखे এরকম আরো অনেক কর্ম আছে যেগুলো করার ফলে বাসাবাড়িতে বাড়িতে আল্লাহর রহমতের ফেরিস্তা আসেন না এই লোকটি নিঃসন্দেহে ফেরেস্তার নেক দোয়া থেকে বঞ্চিত আল্লাহর রহমত নিয়ে আসেন না তারা বিধায় এক নম্বর লোক হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি তার বাসাবাড়িতে বাড়িতে আসার রাস্তা রুদ্ধ করে রেখেছেন বন্ধ করে রেখেছেন এই বিষয়ে পিস বাংলা আমাদের ধারাবাহিক একটা আলোচনা আছে এখনো চলছে যে সমস্ত ঘরে রহমতের ফেরস্তারা আগমন করেন না তাদের প্রসঙ্গে ধারাবাহিক অনেকগুলো পর্বে অনেকগুলো বাসাবাড়ির কথা বলা আছে যে যে বাসাবাড়িতে রহমতের ফেরেস আসেন না বলে জানিয়েছেন তাহলে এক নম্বরের ব্যক্তি হলেন সে দ্বিতীয়ত যে ব্যক্তির জন্য ফেরেস তারা বদোয়া করেন বা লানত করেন তিনি হলেন ওই হতভাগ্য মহিলা যাকে তার স্বামী আহ্বান করেন রাতে অথচ তিনি ছাড়া দেন না तारामी असंतुष्ट रागान्वित रातन कर सकाल पर्त नबी आलते महिला लान बर्षण कर बोकारी मुस्लिम आदि स्वामी जा राग कितना पाथर मतब राग कर पुरुष मत महिला ज যেখানে স্বামীর চরিত্র হেফাজত এবং সংরক্ষণের প্রশ্ন এখানে রাগ করে স্বামীর আহ্বানকে ডিনাই করার সুযোগ নাই এই বিষয়টি খুব ভালো করে রপ্ত করতে হবে নাম্বার যাদের প্রতি ফেরেস্তেরাল করেন তারা হলেন ওই সকল মানুষেরা যারা নিজেদের বন্ধু বান্ধবকে নিজেদের পরিচিত অপরিচিত বা অন্য যে কোনো ভাইকে যে কোনো মানুষকে অস্ত্র দিয়ে তরবারি দিয়ে বা যে কোনো অস্ত্র দিয়ে ভয় দেখায় আছে না অনেকে দুষ্টমি করেও যদি আপনি অস্ত্র দিয়ে ছুরি দিয়ে কাউকে ভয় দেখান তাহলে আল্লাহর ফেরেস তাগন ওই ব্যক্তির প্রতি লানদ বর্ষণ করেন এবং সইদ মুসলিম ক্ষেত্রে হাদিস বর্ণিত আছে শুধু অস্ত্র দিয়ে নয় সাধারণভাবেও কোনো মানুষকে ভয় দেখানো এটা কোন মুসলমানের কাজ হতে পারে না আজকাল ফেসবুকে এবং অনলাইনে কিছু ক্লিপ দেখা যায় যেগুলো দেখে আমরাও খুব মজা নেই সেটা হলো কি একজন একজনকে ভয় দেখাইছে धरण भिडियो क्लिप गो प्रा जाएमी इन भाव अनुमोदन देष्टमी कर बनोदन करार अनुमति देख के भय देखिए नाउके भय देखिएमी करमी इसलमे दृष्टि से जय दुष्टमी ने कहा हराममी हो अस्त्र दिए भय देखाना তাহলে তার প্রতি নাম্বার চার ওই ব্যক্তির প্রতি গালমন্দ করে আমাদের সমাজে অনেক ভাই আছেন পাঁচ বক্ত সাল করেন নামাজ রোজা করেন নাস্তিক না শুধু প্রাকটিসিং মুসলিম অথচ নবী আলী ইসলাতামের বিভিন্ন সাহবায়িক রামের সমালোচনা করেন তাদের বিভিন্ন মন্দ দিককে আলোচনা করেন যেটা তাদের গাল মন্দ করার সামিল কোন ব্যক্তি যদি ওসমান রাজাহকে বলে তিনি স্বজনপ্রীতি করেছেন তাহলে এটা তাকে গালি দেওয়ানা কোন ব্যক্তি যদি আয়েশ রাজ্লাহ তোলা সম্পর্কে কটুক্তি করেন এটা তাকে গালি দেওয়া না এভাবে কোন ব্যক্তি যদিকে গালমন্দ করেন তিনি আল্লাহ নামের সাহাবি ওহির লেখক সেটাও সাহাবিদেরকে গালি দেয় সে হতে পারে নামাজি হতে পারে রোজাদার হতে পারে ইসলামের জন্য মর্দে মুজাহিদ কিন্তু সাহাবিদের সমালোচনা করার কারণে নবী আলহ সালাম বলেছেন আল্লাহর ফের তার প্রতি আল্লাহ আনদ বর্ষণ করে থাকে কি করা যাবে না সাহাবিদের মন্দ কোন দিক নিয়ে আলোচনা করা যাবে না যেটা যেভাবে আলোচনা করলে তাদের মানহানি হয় অসম্মান হয় আল্লাহ আল্লাহালামাদের বোঝার তোফিক দান করুন সাহাবিদের প্রসঙ্গে অনেক লম্বা ছড়া কথা বলা দরকার যদি আমাদের আজকে সে বিষয়ে আলোচনা করার কথা নয় तब यहू जिने क्राम सम्पर्सिदाला क्षमा जरा नीब्लम संगे सदार अवस्था मृत्युबरण कर प्रत्येक ही मंद विषय आलोचना करा आह जम सब समय विरत था नाम নির্দেশ তাদেরকে ভালোবাসা আমাদের ইমানের দাবি পাঁচ যে সমস্ত ব্যক্তিদের জন্য অভিশাপ করেন লানত করেন তাদের মধ্যে থেকে ওই ব্যক্তি যে ব্যক্তি ইচ্ছাকৃত কাউকে হত্যা করে যে ব্যক্তি ইচ্ছাকৃত অন্য কোন মুসলমান ভাইকে হত্যা করে তার প্রতিও আল্লাহ লানত বর্ষণ হয়ে থাকে তেমনি ভাবে ছয় নম্বরে হলেন ওই ব্যক্তি যার প্রতি আল্লাহন বর্ষণ হয় যিনি আল্লাহর কালামকে দিনের আইল গোপন করেন বলেন না দুনিয়ার কোন লোভে হোক অথবা যে কোন কারণে হোক আল্লাহর যে ব্যক্তি গোপন করে সেই ব্যক্তির প্রতি নিশ্চয় যে সমস্ত ব্যক্তিরা गोपन कर सबगम कर लहन बर्षण कर लानकारी सब लान कार लान करते थके फेस्तरा सब लानकारीद अंतर्भुक्त नम्बर सत्ये व्यक्ति কোন জায়গায় বেদাত করে অথবা কোনো বেদাধি আশ্রয় দেয় অথবা যে ব্যক্তি কোন দুর্ঘটনা কোন মন্দ কাজ কোন জায়গায় করে অথবা অপকর্মকারীকে আশ্রয় দেয় দুইটাই হাদিসের অর্থের ভিতরে সামিল হাদিসের ভাষ্য হল আহ আউ আমি যে ব্যক্তি কোন অন্যায় কাজ করে অথবা অন্যায়কারীকে আশ্রয় দেয় হাদিসের আরেক অর্থ হল যে ব্যক্তি কোন বেদাৎ করে অথবা আশ্রয় দেয় তার উপরে আল্লাহ এবং আলোচনা করতে গিয়ে বলেছেন যে ব্যক্তি মদিনা শহরে কোন কুকর্ম করল কোন দুর্ঘটনা ঘটাইলো কোন অনাচার করল অথবা অনাচারকারীকে আশ্রয় দিল গত বছর দুইক আগে মোদিনা রমজান মাসে বোমনা নাকি ফুটছে বলে मुस्जिद नबर आशे पशे खबर चाउर हो तो जरा तरफ आल्ला सकल फेस्तरा सकल मानुन बहुत फेरस्तर लान करें अभिशाप कर मुसलमान संगे कृत अंगीकार खिलाफ करें मुसलमान काउ के आश्रय दिले अमुसलिमो সেই আশ্রয়কে সেই অঙ্গীকারকে যে ব্যক্তি ভঙ্গ করে এই ব্যক্তির করেন করেন নয় নম্বর হলেন ওই ব্যক্তি ব্যক্তি যে তার বাবা ছাড়া অন্য কারোর দিকে নিজেকে সম্বন্ধ করেন অন্য কাউকে বাবা বলে পরিচয় দেন এই ব্যক্তির প্রতিও ফেরেস্তাগনের লাল বর্ষণ হয় আমাদের সমাজে পালক পুত্রদের ক্ষেত্রে এই ঘটনাটি ঘটে থাকে পালক পুত্রদের ক্ষেত্রে প্রায় একশো পার্সেন্টের কাছাকাছি বলা যেতে পারে দিনদার গার সবাই ভিতরে প্রবণতা আছে যে যারা পালক পুত্র তারা নিজের বাবাকে বাবা না বলে যিনি লালন পালন করেন ছোটবেলা থেকে বলে পরিচয় দেন এটা গুণের কাজ এটা হারাম কাজ আল্লাহ কোরআন এ পরিষ্কার নিষেধাজ্ঞা আরোপ করেছেন এবং ফেরেস তাদের বর্ষিত হয় যারা নিজের বাবা ছাড়া অন্য কাউকে বাবা বলে পরিচয় দেয় পালক যে ব্যক্তি আপনাকে রেখেছে তাকে আপনি চাচা বা আঙ্কেল ডাকতে পারেন এখন মুশকিল হলেও যারা লালন পালন করেন তারা যদি চাচা বা খালো তাদেরকে ডাকা হয় তারা অনেক ব্যথা পাবেন কারণ লালন আল্লাহ জন্য করা হয় না জন্য করা হয় না এটিম লালন পালন সবের কাজ না একজন অসহায় মানুষের বাচ্চা লালন পালন করে দেওয়া সবের কাজ না কিন্তু আমাদের দেশে এই কাজটা সবের উদ্দেশ্যে খুব একটা মানুষ করেন আরবে আছে আরবের মানুষেরা এখনো দরিদ্র অভাবী গরিব মানুষের বাচ্চাদের দায়িত্ব নেয় দায়িত্ব নেয় কিন্তু আমাদের দেশে যে দায়িত্ব নেওয়া হয় সেটা হলো কিসের জন্য বেশিরভাগ ক্ষেত্রে দায়িত্ব নেওয়া হয় নিজের সুবিধার জন্য ছেলে মেয়ে নাই তাই একজন ছেলে বা মেয়েকে পালক হিসাবে আনেছে ছেলে হোক আর মেয়ে হোক আপনাকে যে পালক রেখেছে আপনি তাকে বাবা বলে সম্বন্ধ করবেন না যিনি লালন পালন করেছেন তিনি যে মন খারাপ করলে সেটা মূর্খতা আর যিনি লালিত পালিত হয়েছেন তিনি যদি বলেন কেমনে বাবা না পিতৃত্ব আর মাতৃত্ব যার ভূমিকা ছিল সেই বাবা এবং মা তারা আপনার বা এবং বাবা এটা কোনোদিন চেঞ্জ করা কোন অপশন ইসলামে নাই বিধায় অন্য কাউকে মা বাবা बंद दुआ कर घाटले बहुसंख्यक मानसार बोला तरफ आल्ला फेरज ती कर दोआा करें आल्लाहमत जन नाजिल दो भरे एक नम्बर ओ व्यक्ति व्यक्ति रवित्र अवस्था घुमाय আল্লাফ করে দেন কার জন্য যে ব্যক্তি রাতে পবিত্রতা অর্জন করে ঘুমান বা রাতে পবিত্র থাকেন সবার সময় অর্জন করেন নাম্বার দুই যে ব্যক্তি সালাতের জন্য অপেক্ষা করেন সালাতের জন্য অপেক্ষা করেন এই ব্যক্তির জন্য আল্লাহর ফেরেসাগন দোয়া করেন আল্লাহ আল্লাহ আল্লাহ আপনার আপনি ক্ষমা করুন এবং তার প্রতি যারা সালাতের জন্য বসে বসে অপেক্ষা করেন নম্বর 3 যারা প্রথম কাতারে থাকেন সালাতের এদের জন্য আল্লাহর ফেরেসাগন নেক দোয়া করেন রহমতের দোয়া করে। নম্বর চার যারা ইমামের ডান পাশে থাকেন সফে এদের জন্য আল্লাহর ফেরেস্তাগণ দোয়া করেন নেকোয়া নাম্বার পাঁচ যারা কাতারের মধ্যবর্তী ফাঁকা জায়গা বন্ধ করে রাখেন কাতারের ভেতরে ফাঁকা রাখেন না এ ব্যক্তিদের জন্য আল্লাহর ফেরেস্তাগণ নেক দোয়া করেন নাম্বার ছয় ইমাম যখন আমিন বলেন তারাও আমিন বলেন তো এই ব্যক্তির আমিনের সঙ্গে ফেরেস্তারাও ইমামের সঙ্গে আমিন বলেন আর সে আমিন যার মিলে যায় তার পিছনে সব গুনা খাতা মাফ করে দেওয়া হয় ফেরেস্তা আমিন বলার অর্থ কি আমরা যে দোয়া করলাম সেই দোয়ার স্বপক্ষে আল্লাহর কাছে আর্জি পেশ করা আমরা বলি এই দিন আজ মুস্তাকিম আল্লাহ সঠিক পথ দেখা দেন সেরাতিম যাদের প্রতিম দিয়েছেন তাদের পথ এটা দেন এ মুস্তাকিম গরিল মাহবুব আলিহিম পথহারা গোমরা এবং আপনার অভিশাপ প্রাপ্ত এহুদি খ্রিস্টান তাদের পথে যেন না চলি আপনি সেই তফিক দান করুন এই দোয়া যখন আমরা করি আমিন বলি সঙ্গে ফেরেস্তা যখন আমিন বলে আমিন হয় আর আমিন ফেরিস্তা সঙ্গে মিলে সাত নম্বর হলো সালাতের পরে অপেক্ষা করা জিকির আজকারের জন্য সালাতের শেষে যে দোয়াগুলো আছে সেগুলোর জন্য ফুট করে উঠে না যাওয়া এবং দৌড় না দেওয়া বরং বসে বসে সালাতের পরে যে সমস্ত দোয়াগুলো আছে আজকারগুলো আছে সেগুলো পড়ার জন্য হলেও ব্যক্তির জন্য আল্লাহ ফেরে দোয়া করেন এদের জন্য স্পেশাল দোয়া করেন আল্লাহ ফেরেস্তারা নাম্বার নয় যে ব্যক্তি কোন মুসলমান ভাইয়ের অগচরে তার জন্য দোয়া করে শুধুমাত্র পয়সা দিলেও ইমাম সাহ বলে দিও আল্লাহ অমুকের জন্য এই জিনিসটা দান করেন না বরং তার অগোচরেও দোয়া করে ওই ব্যক্তির জন্য আল্লাহ ফেরেস তারা বলেন আল্লাহ এই ব্যক্তিকে তাদান করে তাহলে ফেরেস্তাদের দোয়া পাওয়ার জন্য একটা অন্যতম উপায় হলো আপনার যে যেকোনো ভাইয়ের অগোচরে তার জন্য আপনি দোয়া করুন তাহলে ফেরেস্তা আপনার জন্য ওই জিনিসটা আল্লাহর কাছ থেকে চেয়ে দি শুধু তাই নয় কোনো কোন বর্ণা থেকে জানা যায় বোঝা যায় যে কোন ভাইয়ের অগোচরে দোয়া করলে তার সঙ্গে আপনার মোহাবতের সৃষ্টি হয় যদি কারোর সঙ্গে মানে আন্তরিকতার ঘাটতি থাকে হয় তার আল্লাহর কাছে তার জন্য দোয়া করেন দেখবেন আল্লাহ আপনার প্রতি তার ভালোবাসা সৃষ্টি করে দিবেন নাম্বার নয় নয় গেল নাম্বার দশ আল্লাহর রাস্তায় যারা খরচ করেন ব্যয় করেন করেন দান করেন এই ব্যক্তিদের জন্য আল্লাহর ফেরেস্তারা কি করেন দোয়া করেন ফেরেস্তারা বলেন খালাফা আল্লাহ যে ব্যক্তি আপনার রাহে আপনাকে খুশি করার জন্য দান করলো এই ব্যক্তিকে এই দানের বিপরীতে আপনি অনেক কল্যাণ দিয়ে এরা দানের বিপরীতে তাকে বিনিময় দিয়ে এ দোয়া করেন কারা ফেরস্তারা তাহলে দান সৎকা যখন করা হয় তখনও আল্লাহর ফেরেস্তারা নেক দোয়া করতে থাকেন যদি দানটা আল্লাহর জন্য एगारो नम्बर जरा साहर खाए रोजा रखारि खार व्यक्ति आल्ला फेरस्थ दारम्बर जरा असुस्थ व्यक्ति देखते जावा करते आल्ला फेरस्तारा नेकदोआ कर तेर नम्बर हलन आल्लाहन फेरस्तारा सकल ईमानदार और सक ने बान्दा सब समय দোয়া করেন সুরে গা ভের সাত থেকে নয় নম্বর আয়াত সেটাই বলছে আল্লাহ আমাদের সকলকে ফেরস দোয়া বেশি থেকে বেশি লাভ করার তৌফিক দান করুন ফেরেস তাদের লহানত এবং বদোয়া থেকে বেঁচে থাকার তোফিক দান করুন ফেরেস তাদের প্রতি ইমান আনয়ন করার যে যে পয়েন্টগুলো আছে সেগুলোকে ইমান আনয়ন করা নিজের ভিতরে ধারণ করার তফিক আল্লাহ তলা দান করুন ইমানের অন্য যে সমস্ত পয়েন্টগুলো আছে খুঁটিগুলো আছে রোপনগুলো আছে সেগুলোর ব্যাপারে বিশুদ্ধরূপে ইমান লালন করা ধারণ করা আনয়ন করার তফিক আল্লাহ তালা দান করুন জেজাক মোল্লাহ খায়রা ওয়া হুদান